সেই জঙ্গিবাদে মুহেছি জাগ হওয়া করে জাগ নতুন করে বিশ্ব জুড়ে হায় দরি হাত ভাতো সেই জমকি বদলের মোজা ভিটি যাগো আবার যাগো নতুন করে বিশ্ব জুড়ে হায় দরি হাত ভাতো সেই জমকি বদলের মোজা ভিতি আবার যাগো নতুন করে বিশ্ব জুড়ে হায় দরি হাত ভাতো ভয় সব ঘুলে দিয়ে জয়ের মেশায় যাগ ভয় ভীতি সব ঘুলে গিয়ে জয়ের মেশায় যাগ জমগি বদলের মোজা ভিতি আবার যাগ নতুন করে বিশ্ব জুড়ে হায় দি হাত সেই আমার জাগো নতুন করে জুডে সেই তিন সতের সামনে দেখো সেই ইমানে বলিয়ান হয় সব মানুষের কাটো ইমানে বলিয়ান হয় সব মানুষের জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হয় দরি হাক হাকো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো করে বিশ্ব জুড়ে হয় হাক হাকো দেখো জাগেছে আমার আবু জেহানের নাতিপুতি সঙ্গেতে তাই शकते হবে মোহা সেই জঙ্গি বদলের মোজা গিদি চাগ আবার যাদ করে বিশ্ব জুড়ে জায়গা শিক্ষা দিয়ে এখন দরের বদরের জাগদি যাগ আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হায় ধরি হাত হাকো। জঙ্গি বদলের মোজাগদি যাগো আবার জাগ নতুন করে বিশ্ব জুড়ে হায় ধরি হাত ছোটা ঘোড়া দূর থেকে বহুদূর দিকে দিকে শোনো বনিয় পিতায়ের সুর তাই তো তুমি ছোট ঘোড়া দূর থেকে বহুদূর নঙ্গা তলোয়ার হাতে নিয়ে চা গাড়ো নতুন করে বিশ্ব জুড়ে হাক হা সেই জঙ্গি পদরের যা দিদি চাগ বাবার নতুন করে বিশ্ব জুড়ে হাই ধরে হাক হাকো ভাই ভীতি সব ভুলে গিয়ে জয়ের নিশাই যাগ ভাই ভীতি সব ভুলে গিয়ে জয়ের নিশাই জাগ জঙ্গি পদরের মো জাগদি আমার আবার নতুন করে বিশ্ব জুড়ে হাই ধরি হাস ভাগো সেই জঙ্গি বদলে যাগার জাগ নতুন করে বিশ্ব জুড়ে হাই ধরি হাসু ভাগো সেই জঙ্গি বদলের মো জাগদি যাগার জাগ নতুন করে বিশ্ব জোড়ে হাই ধরি হাগরে আরে <s>